রমাদান উপলক্ষ্যে রডোভস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত এই অডিও বুকটি উপমহাদেশের বিখ্যাত আলিম মুফতি মাহমদ শাফি উসমানী রাহিমা বিখ্যাত তাফসির গ্রন্থ মা আলিফুল কোরআনের অডিও ভার্সন এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা যেমনটা বলেছেন আল্লা রসুল সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহুমা আন্তজ আল্লাহ কুরআনা রবি কলবি হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত াহসাত রসুল্লাহ আল্লাহ আসহাবিহ্লাম তসলিমন কীর মজিদন ইমিদ্দিন সংক্ষিপ্ত সিরিজের আজকের সুরা সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু বলুন তিনি আল্লাহ এক অমুখাপেক্ষী লম্য তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি অন আহ এবং তার সমতুল্য কেউ নেই একবার মুশরিকরা রসুলকে আল্লাহ গুণাবলী ও বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল আল্লাহ এই সুরা করে তার উত্তর দিয়েছেন আপনি তাদেরকে তিনি অর্থাৎ আল্লাহ জাত ও সিফাত সত্তা ও গুনে এক জাত বা সত্তার বৈশিষ্ট্য এই যে তিনি স্বয়ম্ভূ অর্থাৎ চিরকাল থেকে আছেন ও চিরকাল থাকবেন আর সিফাতের বৈশিষ্ট্য এই যে তার জ্ঞান কুদরত ইত্যাদি চিরন্তন ও সর্বব্যাপী আল্লাহ আসামাদ অমুখাপেক্ষী অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন এবং সবাই তার মুখাপেক্ষী তার সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউই নেই সংক্ষেপে সুরাটি নুজুল জেনে নেওয়া যাক অর্থাৎ নাজিল হবার পটভূমি তসির কুর্তুবীতে আছে তেরেমিজি হাকিম প্রমুখের রেওয়াতে আছে যে মুশ্রিকরা রসুলকে আল্লাহ বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল তার জবাবে এই সুরাটি নাজিল অন্য এক বর্ণনায় আছে যে মদিনার ইহুদিরা এই প্রশ্ন করেছিল এই কারণে জাহাক রহমাহুল্লা সহ তার মতে সুরাটি মদিনায় অবতীর্ণ কোন বর্ণায় আছে যে মুশ্রিকরা আরও প্রশ্ন করেছিল আল্লাহ আল্লাহতালা কিসের তৈরি স্বর্ণ রৌপ্য অথবা অন্য কিছুর এর জবাবে এই সুরাটি অবতীর্ণ হয়েছে এখন আমরা জানব সুরাটির ফজিলত সম্পর্কে তসির ইবনে কাসা আছে হজরত আনাসু থেকে বর্ণিত আছে যে জনৈক ব্যক্তি রসুল আলহ্লামের কাছে এসে বলল আমি সুরা এখলাস খুব ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে আবু হুরাই রাজিয়াল আনহু বর্ণনা করেন একবার রসুল্লাহু আলহ্লাম বললেন তোমরা সবাই একসাথে এসে বসো আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাব যারা যারা পাললেন এসে বসে পড়লেন একটু পর নবীজি সাল্লু আলহাম এসে সুরা ই শোনালেন তিনি আরো বললেন এই সুরাটি কোরআনের এক তৃতীয়াংশে সমান এই হাদিসটি এসেছে সাহি মুস্তিব এবং সুনানা ত্রিমিজিতে তকসিরে ইবনেক আরও আছে আবু দাউদ তিরমিজি ও নাসাইয়ের এক দীর্ঘ হাদিসে রসুল্লাহু আলহ্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইখলাস ফালাক ও নাস পাঠ করবে তা তাকে বিপদ থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় ওকবা এ বিন আমির রাদহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্ল আলিহ্লাম বলেছেন আমি তোমাদেরকে এমন তিনটি সুরা বলছি যা তওরাত ইনজিল জবুর ও কোরআন সব কিতাবেই নাজিল হয়েছে তোমরা রাতে সুরা ইখলাস ফালাক ও নাস না পড়ে ঘুমিয়ে যেও না উখবর আনহু বলেন সেদিন থেকে আমি কখনো এই আমল ছাড়িনি বা এতে আল্লাহর পক্ষ থেকে মানুষকে পদ দেখানোর আদেশ রয়েছে আল্লাহ শব্দটি এমন এক সত্তার নাম যিনি চিরকাল থেকে আছেন এবং চিরকাল থাকবেন তিনি সর্বগুণের আধার ও সর্বদোষ থেকে পবিত্র আহাদ ও ওয়াহিদ উভয়ের অর্থ এক কিন্তু আহাদ শব্দের অর্থে এটাও সামিল যে তিনি কোনো এক বা একাধিক উপাদান দ্বারা তৈরি নন তিনি কারো তুলল নন আল্লাহ কিসের তৈরি এই প্রশ্নের জবাব এটাই এই সংক্ষিপ্ত বাক্যে সত্তা ও গুনাবলী সম্পর্কে সকল আলোচনা এসে গেছে এবং কোন শব্দের অর্থে নুবতের কথা এসে গেছে অথচ তহেদ আর রিসালাদের আলোচনা বিশাল বিশাল সব বইয়ে লিখে রাখা হয় আল্লাহ সমাদ, সমাজ শব্দের অর্থ সম্পর্কে মুফাস্সিরদের অনেক উক্তি আছে ইমাম তাবারিনী এসব উক্তি উদ্ধৃত করে বলেন যে এগুলো সবই নির্ভুল এতে আমাদের পালনকর্তার গুণাবলী ব্যক্ত হয়েছে কিন্তু সমাজ শব্দের আসল অর্থ সেই সত্তা যার কাছে মানুষ তার নিজের অভাব ও প্রয়োজন পেশ করে এবং যার সমান মহান কেউ নয় সার কথা এই যে সবাই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ যারা আল্লাহর বংশপরিচয় জিজ্ঞেস করেছিল এই আয়াতটি তাদের জবাব সন্তান জন্মদান সৃষ্টির বৈশিষ্ট্য স্রষ্টান নয় অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই। কুফুয়ান আহাদ অর্থাৎ কেউ তার সমতুল্য নয় এবং আকার আকৃতিতে তার সাথে সামঞ্জস্য রাখে না সুরা ইখলাসে তাও হেদ ও শেরকের পূর্ণ বিরোধিতা বিদ্যমান দুনিয়াতে তাওহিদ অস্বীকারী মুশ্রিকদের বিভিন্ন প্রকার আছে সুরাই খলাস সব রকম মুশ্রিক ধারণা খণ্ডন করে পূর্ণ তাওহীদের শিক্ষা দিয়েছে তাওহিদ বিরোধীদের এক দল স্বয়ং আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না কেউ কেউ অস্তিত্ব স্বীকার করে কিন্তু তাকে চিরন্তন মানে না আর কেউ দুটো বিষয়ই মানে কিন্তু গুণাবলীর পূর্ণতা অস্বীকার করে কেউ কেউ এর সবই মানে কিন্তু ইবাদতে অন্যকে শরিক করে আল্লাহ আহাদ এই বাক্যে সব ভ্রান্ত ধারণার খণ্ডন হয়ে গেছে কিছু লোক ইবাদতেও শরিক করে না কিন্তু অন্যকে অভাব পূরণকারী ও বিপদে উদ্ধারকারী মনে করে সমাজ শব্দে এই ধারণা বাতিল করা হয়েছে আর যারা আল্লাহর সন্তান আছে বলে বিশ্বাস করে তাদেরকে ওয়ালা মুলদ বলে জবাব দেয়া হয়েছে আজকের সুরাই ইলাসের সংক্ষিপ্ত তফসির এখানেই শেষ অন্যান্য সম্পর্কে ডেসবুক পেজ ডবসবুক ডেইনডিয়া জিরো ওয়ান